আবু হুরাই রাহ রাহতাল বর্ণিত তিনি বলেন রসিল্লা সাল্লাহ সাল্লাম এর খিদমতে কোনো খাবার আনা হলে তিনি জানতে চাইতেন এটা হাদিয়া না সাদকাহ যদি বলা হতো সাদকাহ তবে সাহাবিদের তিনি বলতেন তোমরা খাও কিন্তু তিনি খেতেন না আর যদি বলা হতো হাদিয়া তাহলে তিনিও হাত বাড়াতেন এবং তাদের সঙ্গে খাওয়ায় শরিক হতেন